আবু হুরাইরা রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের নিকট দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের প্রত্যেকের কি দুখানা করে কাপড় আছে অতপর এক ব্যক্তি উমায় রাজিয়াল্লাহ ত আল্লাহকে জিজ্ঞেস করলো। তিনি বললেন আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো লোকেরা যেন পুরা পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ লুঙ্গি ও চাদর লুঙ্গি ও জামা লুঙ্গি ও কাবা পাজামা ও চাদর পাজামা ও জামা পাজামা ও কাবা জাঙ্গিয়া ও কাবা জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে আবু হর রাজু তালাহু বলেন যে আমার মনে হয় উমর রাজু তালু জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন